বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতসমিল্লা রসুল্লাহাদ ইস্টি বাংলার সমাজের সুদীয় দর্শকবৃন্দ পৃথিবীর যে জায়গা থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের জন্য রইল আহলান ওবার আমরা আজকে স্টুডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হাজ এবং হাজের প্রাসঙ্গিক কাতব্য বিষয় এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন যে সমস্ত অতিবৃন্দ প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিছি উপস্থাপন হয়েছি আপনাদের ভাই হারুন হোসেন আমাদের সাথে যে সমস্ত আলোচক যোগ দিয়েছেন তাদের সাথে আমরা পরিচয় হচ্ছি আমার ডান্তিক উপবি আছেন বিশিষ্ট আলেমিন শেখ আহমদুল্লাহ আমার সর্ব বামে উপবিষ্ট আছেন তরুণ আলেম শেখ মুজাফর বিনসিদুম্লা আর আমার বামে আমার নিকটে উপবিষ্ট আছেন প্রখ্যাত শিক্ষাবিদ বিশিষ্ট আলেমুদ্দিন জীবনে একবার হজ এইটা যদি যথাযথভাবে আদায় না হয় তাহলে এই ব্যর্থতা কার গাড়ি দাঁড়াবে অত্যন্ত কঠিন প্রশ্ন প্রথমে আমরা যেটা বলবো যে হাজের জন্য তো শর্ত হলো স্বাধীন হওয়া শর্ত হলো প্রাপ্তবয়স্ক হন কিন্তু দেখা যায় অনেক সময় অপ্রাপ্ত বয়স্করাও কাফেলার সাথী হন তা আমরা এই ব্যাপারে শেখ মুজর কাছে প্রশ্ন নিয়ে যাব অপ্রাপ্ত বয়স্ক সন্তানেরা যদি তার হজ করেন তাহলে তাদের হজের হুকুম কি। আর তারা আবার প্রাপ্ত বয়স্ক হলে গেলে তাদের জীবনের যে একমাত্র ফরজ ছিল সেই ফরজটাকে আদায় হয়ে যাবে না পুনরায় তাদেরকে আদায় করতে হবে আলহামদুলিল্লাহ যদি অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে যদি এতে সন্দেহ নয় হস সহি তবে তার উপরে মানে ওয়াজিব হয়ে গেল পালে ঘর পরে হস করা কারণ এই হসটা তার হচ্ছে না এই নেকিটা পাচ্ছেন তার পিতামাতা পুনরায় তার উপরে হজ যেটা ফরজ ছিল সেটা আদায় তাকে করতে হবে জি আর আমি দেখতে দেখতে পাচ্ছি যে এক মহিলা রসুল্লাহ বাচ্চাকে রসুল বলেন তার হজ হয়ে যাবে আর তুমি তার আজর পেয়ে যাবে আজর পেয়ে যাবে তুমি তবে তার উপরে যখন বালে হবে তখন হজটা তার উপরে হজ তাকে আমরা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ এটাই হলো হজের মূল নিয়ত আর যেটা আমরা এহারাম সেটা হচ্ছে সুন্নত মানে কাপড় দুটো পোশাক পরিধান করা সুন্নত আর হজের এহারাম বলতে যেটা বলা হয় যেটা হলো আপনার ধন্যবাদ আসলে এটা খুব সহজ বিষয় তারা যদি বলার মতো হয় অপ্রাপ্ত বয়স্কদের পার্থক্য আছে সাত আট নয় দশে বলতে পারে আবার আগে হলে বলতে পারবে না কাজে তারা বলতে পারলে তারা বলবেন আর হজের মধ্যে লাভ্যক হাজ্য এগুলি বলার যে কথা এটা কি আসলে নিয়তের শব্দ না ইজহার নসুক মানে হজে যে আমি প্রবেশ করছি মনে মনে নিয়ত করে এই প্রবেশের এটার বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে আমরা হজ করতে চাচ্ছি এক্ষেত্রে আল্লাহর কাছে আমরা দোয়াও করতে পারি আল্লাহ আমি হজের এরাদা করেছি তুমি এটা সহজ করো কবুল করো এটা কোনোটাই মূলত মনের ভিতরে একটা হলো দোয়া হলো শব্দ সরল বাংলার অর্থ যদি আমরা করে দিই দর্শকদের জন্য তাহলে স্পষ্ট বুঝতে পারবো যেটা আসলে নিয়ত নয় কারণ লাভবাইকে হাজান মানে হে আল্লাহ আমি আপনার কাছে হাজিরা দিচ্ছি হজের জন্য আমি আল্লাহকে সম্বোধন করে বলছি যে আমি এটা আমার ঘোষণা বাড়ি থেকে বের হওয়া শুধু নয় মানে হজে যাবেন মর্মে তিনি বছর আগে তো মেয়াদ করেছেন যে মোকাবে হজে যাবো প্রস্তুতি অন্ত তো যখন বাড়ি থেকে বের হলেন রসুল্লা সাল্লা বলছেন যখন বাড়ি থেকে বের হল আল্লাহর করে নিলেন এবং শব্দ অর্থটা বলে দিই আরো সুন্দর হয়ে যাবে নিয়ত শব্দ অর্থ হলো মনের ইচ্ছা মনের ইচ্ছা হচ্ছে নিয়ত হলো করার জিনিস বলার জিনিস না নিয়ত হলো করা আমরা সবাই মুখেও কিন্তু বলেছি নিয়ত করা ফরজ মুখে তো করার কাজ না এখানে অনুরূপ ভাবে যে এখন যে বলে দেওয়া ভালো দর্শকদের উদ্দেশ্যে অধিকাংশ হাজির বিমানবন্দর থেকে শুরু করে লাভবাইকা উমরাত হাজান না আপনি হাজির হলেন কখন রসল্লা যাবে তখন তার বলার চান যে বিমানবন্দরে এক ঘটনা ঘটলো বলছেন না এখান থেকে কেন বাড়ি থেকে কোনো ব্যক্তি যদি লাভবাহীকে বলে তবুও হবে হাজির হলো কখন আল্লাহর কাছে যেটা শেখ আহমদুল্লাহ বলছিলেন যে যদি আমি লাভবাহিক কথাটা অর্থ বুঝি তখনই আমার ভিতরে একটা জিনিস সৃষ্টি হবে এই যে আমি মিকাতে উপস্থিত হয়েছে। আল্লাহর কাছে হাজির হয়েছে। এবারে শুরু আর তবে হ্যাঁ এহেরাম পরে নিবে এখানে মূল সমস্যা যেটা দর্শকদের আমরা স্মরণ করাতে চাচ্ছি সেটা হলো আমরা অনেক সময় এহেরামের কাপড় আর এহেরাম করা কিন্তু সালাত শুরু হয় তাকবিরে তাহারিমা এখানে কয়েকটা বিষয় একটা হলো রসুল্লাহামের সুন্নতের ভিতরে সকল খায়ের রসুল্লাহাম মাত্র বারো তেরো কিলোমিটার আগে উনি মসজিদ নবমী থেকে করতে পারতেন কিন্তু এহেরাম করার অর্থ হ শুরু করে দেওয়া জি হস শুরু করার পরে আমরা অনেক কিছু করতে পারি না এরকম যথেষ্ট ঘটে এয়ারপোর্টে বাড়ির থেকে এরামের কাপড় করে এয়ারপোর্টে সে প্লেন আসেনি জি আমাদেরকে প্রশ্ন করে এহরাম অবস্থা এখন কি করবো বলে এই অবস্থায় থাকতে হবে আমি তো মানে ফ্লাইট মিস হয়েছে এই বছর আর আমরা করতে পারবো না শুরু করার অপকারিতা এরাম শুরু করার অপকারিতা এখানে সার যদি একটু বলি আমরা নিয়ত শুধু নয় আমরা তো আগেই বারবার বলেছি এবাদত হবে রাসুল্লাহ বাতানো পদ্ধতিতে অতএব খুব সাবধান থাকতে হবে আল্লাহ বলছেন আল্লাহর তোমাদের আমুল গুলকে বাতিল করো না যদি কোন কাজ করতে যায় সে আল্লাহ জান্নাত পাবে এটা জীবনে সফলতা পাবে বা তোমাদের অহম করা হবে তোমরা সফল হবে তাকু অবলম্বন করতে পারে মোহসেন হবে কিন্তু না এখানে আনগত্য আল্লাহ রাসুলের বলার পরে বলছেন আল্লাহ তুপ তিল সুন্দর বললেন যে মসজিদ নবমী থেকে ইচ্ছা করলে ফজলতপূর্ণ জায়গা থেকে ইচ্ছা করলে এহরাম বাঁধতে পারতেন কিন্তু তা কিন্তু বলেননি কেন আব্বাইকা উমরাতন আব্বাইতা হাজার বলেননি কেন তিনি বললেন মিকাতে এসে সেখান থেকে শুরু করলেন কেন এই হেকমতটা দর্শকদেরকে অবশ্যই বুঝতে হবে না হলে হজ করার নামে দেখা যাবে সেটা এবাদত হবে না আসলে এবাদতের ক্ষেত্রে একটা এবাদতো আটটা এবার তুলনা হয় না তাই যদি হতো যে হজ আমরা খালি মাথায় করে আজীবন নামাজটা খালি মাথায় পড়বো যেহেতু হাজারটা লাভবাহিকার উপরে যদি নামাইতে হয় যুক্তি দিতে হয় তাহলে হজ খালি মাথায় করি আজ নামাজ জন্য কি যুক্তি এবার ইসলাম কিন্তু জুমার দিনে যদি ঈদ হয় রসুলাম রুখ সাদ দিয়েছেন যে এই ঈদ পড়বে সে তার ইচ্ছা দিন হয়ে গেলে পড়তেও পারে জুমা নাও পড়তে পারে কিন্তু এখানে আমার হুজতির কোনো দাম নাই যে যেহেতু জুমা ফরজ ঈদ হলো সোনাদ সুতরাং জুমা পড়লে ঈদ কারো পড়া লাগবে এই দলিল এখানে ছেটকা কোনো সুযোগ নেই এখানে বিভিন্ন মানে ফোকাহাদের মতভেদকে আমরা সম্মান করি ফোকাহাদের মতভেদকে আমরা সম্মান করি কোন ফোকি যদি এর কোনো সন্ন্যাসম্মত ইলত বের করতে পারেন সেটা তার মত তবে যে ক্ষেত্রে মানে রসুলের সেই ক্ষেত্রে যেভাবে পালন করেছেন রসুল পালন করতে হবে না হলে এই এবদতটা এবদত বলে গণ্য হবে না কারণ যেকোনো এবদত কবলের মৌলিক শর্ত হলো দুইটা এটা জানতে হবে যে কোনো এবদত কবলে মৌলিক শর্ত দুইটা সেটা হলো ধন্যবাদ আমরা পরে আলোচনায় আবার আসবো ইনশাল সম্মানিত শুধু দর্শক সময় হলো একটা ছোট্ট বিরতির আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি তারপর আবার ফিরে আসবো ইনশাল ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় জানি আপনারা দেখছেন পিস টিভি বাংলা কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয়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 সাথে সকাল বাংলাদেশে বাংলায় A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. Nubi Dev Kahi, Today, 6th time, you will be the best friend of God Muhammad Sallallahu <laughs> <laughs> Alaihi <laughs> Wasallamit <laughs> Moni Mukhtar. अनस रजियाल्ला वर्णित रसुल्लाह सल्लाम विपद नेमेर कारण तुम क्यों जान मृत्यु कमना ना करे। से ही चाहे तब जान हे अल्लाह जीवित रखु जेपर् जीवन पक्षे कल्याणकर मृत्युदान कर जो मृत्युम पक्षे कल्याणकर सही बुखार ही सप्तम खंड असुस्थता अध्याय সংখ্যা ছশো একাত্তরের দর্শক বিন্দু এতক্ষণে আপনারা আমাদের সাথে ছিলেন সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা যে আলোচনা করতেছিলাম যে হজের প্রাসঙ্গিক কিছু জ্ঞাত ও বিষয় আমাদের জন্য জানা প্রয়োজন না হলে আমরা কিন্তু হয়তোবা না জেনে একটি হুল আবর্তে থেকে আমাদের জীবনের একমাত্র ফরস সেটি আমরা নষ্ট করে বলে দিতে পারি আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ প্রদর্শন করুন আমি সত্যি দর্শকবৃন্দ এবারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হল আপনার হজের জন্য হজ কিন্তু আল্লাহ বলছেন আলান হজ সমস্ত মানুষের জন্য মুসলিম মুসলিমের জন্য হজ এতে নারী পুরুষ সবাই কিন্তু সামিল কিন্তু নারীদের হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার দিয়েছে এবং ইসলামী সভ্যতার ভিতরে নারী পুরুষের সকল মিশ্রণের মাধ্যমেও যে পবিত্রতা সম্ভব এটা হজকে দেখলে বোঝা যায় হজ দেখলে অন্যান্য অনেক মানে কল্যাণ যেটা আমরা পরে আলোচনা করব তার একটা হলো যে আমরা রসল্লাহ সাল্লাম সর্বক্ষেত্রেই অধিকার দিয়েছেন সালাতে যাওয়ার জন্য ঈদের মাঠে যাওয়ার জন্য তো বিভিন্ন সমাজের সামাজিক নিয়মকরনের মাধ্যমে বিভিন্ন অজুহাতে আমরা এটা বন্ধ করে দিতে পারেছি এটা আমাদের একটা সফলতা আর কি তবে আলহামদুলিল্লাহ হজে আমরা এটা বন্ধ করতে পারিনি এখানে প্রথম বিষয় হলো যে রসলাল্লাহাম ইসলামে যে নারী পুরুষের সমান অধিকার সমান দিনচর্চা সমান দুনিয়া চর্চা এবং তাদের যে শালীনতার সাথে সমান কর্মের সুযোগ এটা হজের চিত্র থেকে ফুটে ওঠে কি সুন্দরভাবে লক্ষ লক্ষ নারী লক্ষ লক্ষ পুরুষ একই সাথে হজ করছেন কোনো অশালীনতা নেই কোনো দুর্ঘটনাও নেই তবে যেটা শেখ আমাদেরকে উত্থাপন করেছেন প্রথম বিষয় হল হজ সবার জন্যই গুরুত্বপূর্ণ অ্যাবাদ বিশেষ করে নারীদের জন্য রসুল্লাহ বিশেষ গুরুত্ব দিয়েছেন রসুল্লাহামের স্ত্রী জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আমরাও তো জিহাদের যুদ্ধের মাঠে শরীর হতে চাই এটাকে আমরা খুব বড় এবাদত মনে করি তালে আমরা ওখানে যাব না নারীরা যুদ্ধে যেতেন সহযোগে হিসেবে রসুল্লাহ সাল্লামের সময় অনেকে যুদ্ধের শরীর যুদ্ধ করার জন্য না যুদ্ধের জন্য না অস্ত্র লড়াই করার জন্য নাই শুশ্রূষা করার জন্য অন্যান্য সহযোগিতার জন্য তখন রসুল্লাহাম বলেন করলে পুরুষেরা জিহাদের মাধ্যমে যত বড় স্বভাব অর্জন করেন যুদ্ধ কেতালের মাধ্যমে তোমরা হজের মাধ্যমে হজ্জে মাবরুর আদায় করলে সেই সব অর্জন করতে পারবে মানে তোমাদের জন্য যারা বলেন যে মহিলাদের ক্ষেত্রে আল্লাহ রব আলমিন তাদের ফজিলতে এগিয়ে দিয়েছেন যত পুরুষদের কিন্তু তার যেমন পুরুষদের যে পরিশ্রম করে সেটা অর্জন অর্জন করতে করতে হয় হয় মহিলাদের অত পরিশ্রম করে না। অর্থাৎ ইসলাম হলো প্রাকৃতিক ধর্ম নারী প্রকৃতি আমরা যারা নারী পুরুষের সাম্য বুঝাচ্ছি তারা প্রকৃতিকে অস্বীকার করছি প্রকৃতিগতভাবেই নারীকে আল্লাহ বানিয়েছেন কঠোর পরিশ্রম না করতে পারার ভিতরে তাদেরকে সময় নারীদের প্রকৃতির সাথে জড়িত থাকবে জি যারা আজকে নারীরা আমি যেটা বলছিলাম ক্ষমতায়নের একটা প্রসঙ্গ নিয়ে আসছে তারা বলছে যে ইসলাম কত সুন্দর তাদের একটা মানে নিয়ম দিয়েছে যে তারা পুরুষরা মানে জিহাদ করবে অস্ত্র দেওয়া নারীরা করবে না এই ক্ষেত্রে নারীর সব কাজে সামিল হওয়া সব মানে অধিকার সংরক্ষণ করা এই ক্ষেত্রে জিহাদের ক্ষেত্রে কি করবে তখন ইসলাম অনেক ক্ষমতা দিয়েছে আপনি নারী যখন মা হবেন একটা কথা বলা হয় যে পুরুষরা ইসলামে পুরুষদের হলেন মা তাহলে এই একজন নারীকে কি পৃথিবীর সমস্ত পুরুষের চেয়ে আল্লাহ উপর রাখেননি আর কি ক্ষমতা চান সেটা তো অবশ্যই বিষয়টা হলো যেটা যেটা দিয়ে নারীদের যে অধিকার নারীরা যেহাদের একদিকে তাদের হজ আদায় হচ্ছে আরেকদিকে তারা গুন থেকে মুক্ত হচ্ছেন হজমুল হল্লা গুনাহ থেকে মুক্ত হচ্ছেন সাথে জিহাদের মর্যাদা সেই মর্যাদা তারা হজের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে নারীদেরকে কোন দিক থেকে আল্লাহ কম দিলেন যেদিন বিলোপ হবে সেদিন মানব সভ্যতা ধ্বংস হবে কারণ সকল পুরুষ নারী হয়ে গেলে সকল নারী পুরুষ হয়ে গেলে আর এই বিশ্ব থাকবে না কাজেই যারা সমতার নামে প্রাকৃতিক বৈষম্য বৈষম্য বলে পান প্রাকৃতিক পার্থক্য দূর করতে চান তারা তারা প্রকৃতির বিরুদ্ধে গেলেন ইসলাম অধিকার দিয়েছে তবে প্রাকৃতিক বৈপরীত্যটাকে লক্ষ্য রেখে পার্থক্য আচ্ছা এখানে আমরা যেটা হলো যে নারীদের উপরে হজ কখন খরচ হবে ধন্যবাদ আপনাকে নারীদের উপর হজ কখন ফরচ হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আলহামদুলিল্লাহ যেটা আমাদের স্যার আগেও বলছিলেন যে হজ একটি পারিবারিক ইবাদত পারিবারিক ইবাদত যে এই কারণেই কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে রাফাস বললে ঠিক আছে এটার শাব্দ অর্থাৎ মূলত থেকে বিরত থাকে যেখানে উদ্দেশ্য হলো তোমরা স্বামী স্ত্রী হজে যাবে সে বিষয়টি উত্থাপন করেছেন নারীদের জন্য হজের জন্য শর্ত কি আসলে তার আগে পুরুষদের জন্য একই শর্ত চলে আসে সেটা হলো এই হজ ফরজ হওয়ার জন্য শর্ত করার জন্য নয় ভালো করে ক্লিয়ার করতে হবে শর্ত এখানে তিন ভাগে হবে এক যেগুলো ফরজ হওয়ার করলে তার ফরজটা আদায় হয়ে যাবে তো প্রথম যেটা আমরা মূল আলোচ্য বিষয় সেগুলো হজ কখন ফরজ হবে একজন পুরুষের জন্য হজ ফরজ হওয়ার জন্য তিনি মুসলিম এবং তার ইমান পরিপূর্ণ হওয়ার পাশাপাশি হওয়ার পাশাপাশি আরেকটি জিনিস তার মধ্যে লাগবে তিন নম্বর হয়ে যাবে এখন মাহারাম যদি তিনি পেয়ে যান তাহলে তিনি যদি পেয়ে যান তারপরে তার উপরে হজ ফরজ হবে জি আর যদি মাহারাম না পান তাহলে তার উপরে হজ ফরজ হবে না মানে এক কথা মাহারাম সাথে নিয়ে মহিলার জন্য তখন তার উপর হজ ফরস হয়নি ব্যাপারে কাছে যে আমার শারীরিক সামর্থ্য আছে আমার অর্থ আছে আমি হজে যেতে চাই আমি তিনি তোমার উপরে এখনো হজ ফরজ করেন তাহলে স্পষ্ট হলো যে মাহারাম না পাইলে সম্পদশালী হলেও শারীরিক সামর্থ্য থাকলেও তার উপরে হজ ফরজ হয় সম্মানিত শুধু দর্শকবিন্দু আমরা কিন্তু খুব সুন্দর আলোচনা করছিলাম কিন্তু সময় আমাদেরকে বারবার তারা করছে আমরা যেতে চাইনি তবু যেতে হচ্ছে কেন যেতে হচ্ছে যে আমাদের হাতে সময় নেই শুধু দর্শক বিন্দু যে আমাদের মধ্যে স্পষ্ট মহিলার জন্য হজ পুরুষের যেমন অধিকার মহিলার সেমন অধিকার হজ বরং মহিলাদের জন্য জেহাদের সমান সশস্ত্র যুদ্ধের সমান হজ মহিলাদের জন্য এমন যে মহিলারা যাবে মহিলাদের অধিকার এমন বের ইসলাম নিশ্চিত করেছে যে একজন মাহারাম পুরুষ তাকে দেখাশোনা করার জন্য তাকে পাহারা দেওয়ার জন্য বলতে গেলে এক কোথায় তার সাথে একজন মাহারাম পুরুষ তাহলে দেখা গেল নারীদেরকে ইসলাম কতটুকু অগ্রাধিকার দিয়েছে যে সে যাবে হজে আবার সেখানে তার সাথে তাকে নিরাপত্তার জন্য আরেকজন পুরুষ তাকে যেতে হবে বডিগার্ড এত সুন্দর বিধান ইসলাম দেওয়ার পরেও কোন মা বলবেন ইসলাম তাকে যথার্থ মনোনয়ন দিয়ে তাই আসুন বিষয়টা হৃদয় করার চেষ্টা করি আল্লাহ বলে আয়লাবিন আমাদের সকলকে তো অভিনয় করুন শুধুও দর্শকবিন্দু আপনাদের সকলের পক্ষ থেকে অতিথিবৃন্দকে মুবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানি আপনাদের সকলের কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় আরো করছি আল্লাহর আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ ও বারাক কতটা ইসলামের সাথে সংবাদ জন্য তারা নিজ দেশে বলছে সন্তান পাড়াও দিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য এটা অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাজাক বিন ইউসুফ শেখ খান মদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম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 জয়েন্ট ডাকির নাহিক দেখুন অর্ধাঙ্গিনী নাতঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলা